بسم الله الرحمن الرحيم قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إليه উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা নাম আয়াত ৫০ থেকে উনআশি পর্যন্ত আমার কাছে ভান্ডার রয়েছে এই কথা তো আমি তোমাদেরকে বলি না ওয়ালা আননি আলামুল গাইবা এবং আমি তো গায়েবও জানি না ওয়ালা আলামুল গাইবা এবং আমি গায়েবও জানি না মা গা আননি আন্নি ওয়ালা মিউ হা যেটা আমার থেকে গায়েব এবং যে বিষয়ের ওহি আমার কাছে আসেনি একবার একজনে বলছিল যে বিদ্যার্থীদের মধ্যে কেউ কেউ না কেউ আদে এভাবে করে যে আমি আর আমি গায়ব জানি না লা আমার কাছে আল্লাহর খাজানা আছে এ কথা আমি বলি না আমি সরাসরি তাদের দিকে শুনি না এটা হয়তো করবে না কারণ অন্য আয়তের মধ্যে স্পষ্ট আছে না করলে করতেও পারে আগের কথা থেকে এটা হবে না যদি কেউ বলে কোনো সাহায্যকারী থাকবে না অভিভাবক এর জমির এটা থেকে হাল হয়েছে কোনো সাহায্যকারী থাকবে না কোন থাকবে না তো রবের কাছে একত্রিত করা হবে এটা আসলে মোহাল্লে খৌক না বরং মহাল্লে খৌফ হলো ভয়ের জায়গাটা হলো যে তারা সেখানে একদম বেলা না বেলা সেফিয়ার কোন সাহায্যকারী থাকবে না কোন বড় ব্যক্তিটা কিছু করতে পারবে না কারণ আমার পক্ষের অনেক শক্তিশালী লোক আছে সেখানে তাহলে শুধু বড় ব্যক্তির কাছে হাজির করা হবে এটা কারো কাছে ভয়ের জিনিস হয় না হ্যাঁ ভয়ের ভয়ের জিনিসটা হয় যে আমাকে অমুক ব্যক্তির কাছে হাজির করা হবে আর সেখানে আমার পক্ষে কেউ থাকবে না এটা বলা হলো ওয়াহিয়া মহল্লুল এটা তারা উদ্দেশ্য হলো মোমেন তবে যারা গোনাহ এই যে আপনি ভয় দেখান তাদেরকে যারা এই এই ভয়টা রাখে যে তাদেরকে আল্লাহর সামনে হাজির করা হবে লাল তাহলে তারা আল্লাহ করা যারা তাদের রবকে ডাকে সকাল সন্ধ্যাতে যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে একদম কামনা করে না ইবাদত করে শুধু আল্লাহর জন্য দুনিয়ার কোনো আহারাস কোনো আহারাজ তারা কামনা করে না আর তাকে বুজুর গান বলেন ইবাদত দ্বারা কারো যদি থেকে লজ্জব পাওয়া স্বাদ পাওয়া মনের আগ্রহ এটা তাহলে সেটাও গাইরুল দায়ী হলো আর দুনিয়ার অন্যান্য জিনিস হয় মানুষের পক্ষ থেকে তা আজিম তবে হাদায়া তাহলে তো সেগুলোতে স্পষ্ট আগ্রহ আছে দুনিয়া তো বলতেছে যে যারা দেবেন না তাদেরকে তাড়াবেন না কানিক তাদের ব্যাপারে কটাক্ষ করতো মস্মিকরা অতল এবু আরুদাহ এবং তারা নবীজির কাছে আবেদন করতো যে আপনি যাদেরকে তাড়িয়ে দেন তাহলে আমরা আপনার এই মসজিদে বসতে পারি তারা মুসলমান হবে কিন্তু আল্লাহ তাল্লাহ হজুরকে তাম্বি করতেছেন এই যে এই জাতীয় আয়াতিমের মধ্যে বেশ কয়েক জায়গায় আসছে সুরা আবাসের মধ্যে চোদ্দ দেখো এই ইয়েটা থেকে এই জাতীয় আয়াতগুলো থেকে এটা দাওয়াতের একটা মূলনীতি যেটা বোঝা যায় সেটা হলো যে একজন দায়ীর জন্য কর্তব্য হল যে আমার দাওয়াতের দ্বারা কতজন মানুষ মুসলমান হবে বা দিনের পথে আসবে এটা যেন তার মাত মাহে নজর না থাকে বরং তার লক্ষ্য যেন থাকে যে আমার দাওয়াতের মধ্যে যেন রব্বুল্লাহ আলমিনের কোনো হুকুম লঙ্ঘিত না হয় আল্লাহ তাল কোনো হুকুম যদি লঙ্ঘন করা হয় লঙ্ঘন করে জাহিরি যত ফাইদেই হবে সে ব্যর্থ আর যদি আল্লাহ তাল হুকুমের উপরে সে থাকে জাহেরি এ ফায়দা হচ্ছে না সফল দেখে এখানে মানুষ আরবের যারা কাফের ওদের রাখাল রাখাল ছিল গোলাম ছিল তো স্বাভাবিক একটা মানুষের তবিয়ত এটা হতে পারে যে মানুষগুলো আমাদের কিছুদিন আগে চাকর বাকর ছিল ওদের সাথে একসাথে বসে আমরা একজনের কাছে কথা তো হুজুরি ভাবতেছিলেন কি যে আচ্ছা ওদেরকে একটু সরাই দিই ওরা তো সরাই দিলে তো আর কোনো অসুবিধা নেই তো হুজুরি ভাবনাটাও যেন জাহিরিভাবে ঠিকই আছে ওরা একটু সরে যাক মক্কার কাফেররা ওরা ওদের ইজ্জতের রেয়াত করে আমি তাদেরকে কথাটা শোনাই তো কথাটা শোনালে এই যদি আমার কথাটা বুঝে ফেলে এরপর তো আবার সবাই সমান সমান হয়েই যাবে তো একটু পরেই তো সমান সমান হয়েই যাবে এটার জন্য তাদেরকে একটু সরাই আমি কথাটা শোনাই না এখানেও বলতেছেন কি বুঝানোর জন্য এটা বোঝানোর জন্য যে ইসলাম গ্রহণ করার জন্য সবাইকে নত হয়ে আসতে হবে মুসলমান হওয়ার জন্য দিন ইসলাম কথা শোনার জন্য নত হয়ে আসতে হবে অতএব তাদেরকে আলাদাভাবে আপনি বসাবেন আর যারা সত্যিকারের আগে থেকে আল্লাহ প্রিয় বান্দা তাদেরকে আপনার থেকে সরাই যাবেন যদিও সেটা কিছুক্ষণের জন্য হয় এই কাজটা আপনি করবেন না তারা যদি দিনের কথা শুনতে চায় তাহলে আপনারা এই মুহূর্তে যে হালাতে আছেন এই হালাতে নত হয়ে তারপর আপনার কথা শুনলে শুনুন আনন্দ জাহান্ন এই উন্নীতিটা এখান থেকে বোঝানো হবে যে কাফেরদের খাতির করে আমরা আমাদের ইসলাম দিনের মধ্যে কিছু কাটছাট করব যেন কাফেররা আমাদেরকে একটু আমাদের কথাটা একটু শুনে নেয় কাফের অথবা মোশাভায় কাফের যারা এটার অবকাশটা নাই অবকাশটা থাকলে লাতা তা এই কথাটার কোনো মফুমি থাকে না মা থাকে না আর কোন এটা যদি অবকাশ থাকে এটা নিষেধাজ্ঞাটাকে শুধু রসুল সালি হাসালুমকে দেওয়া হয়েছে এই নাহিটাকে শুধু হুজরের মানে কোন জায়গায় ছাড় দেয়া যাবে না পূর্ণ কথাটা বলে তুমি বলো বলার পর এরপর ওরা যদি সবটা কথা শুনে ইসলাম গ্রহণ করে করবে আমি না করবে এখানে তুমি কোনো এই জিম্মাদিটা মাথায় নিচ্ছ যে যতটুকু ইসলামের কথা আছে সবটা কথা আমি বলবো না কিছু বলবো কিছু বলবো না তাহলে অবস্থাটা কি আল্লাহ যে কথাগুলো ইসলামের দিকে ডাকার জন্য কে তোমার জিম্মাধারি দিছে সেখানে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করে যে আমি স্পষ্ট করে সবকিছু বললাম আর তুমি সেখানে ভাগাভাগি করতে গেছো কার কাছ থেকে তুমি এই এজাজতটা পাইছো পারমিশনটা তোমার কে আর অবস্থা কি হয়েছে যে একটা লোক সে এই কিছুক্ষণের জন্য আমি কথা বন্ধ রাখি কিছুক্ষণের জন্য বন্ধ রাখার অর্থ হলো যে কয়েকটা মানুষের জীবন পার হয়ে যায় কয়েক নসল পার হয়ে যায় ওই যে জিনিসটাকে কিছুক্ষণের জন্য পাশে রাখছে সেটা পাশেই পাশেই পরে থাকে তো এটা কোন একমত হলো এমন যদি হইতো যে আচ্ছা ঠিক আছে প্রথম দিকে আমরা একটু কথা বন্ধ রাখি কিন্তু যখন এই লোকটা আমাদের ভাই হয়ে যাবে এখন তারা সবটা কথা শোনাই দি। না এটাও হয় যার ফলে নসল দার নাসল দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর এই এই একটা সাইড সাইড এ পরে থাকে না গেছে তারা চায় যে আপনি একটু নমনীয়তা দেখান তারাও নমনীয়তা কাফেররা নমনীয়তা দেখাবে কখন যদি আপনি একটু নমনীয়তা দেখেন দিনের ব্যাপারে আপনি যদি একটু ছাড় দেন তাহলে তারাও ছাড় দে তার মানে তাদের ছাড় দেওয়াটা হলো যেযা আর এটা হলো শর্ত তাদের ছাড় দেওয়াটা যদি কোন জায়গায় পাওয়া যায় বুঝা যাবে যে এই শর্তটা পাওয়া গেছে এদিক থেকে ছাড় পাওয়া গেছে এরপরে ওদিক থেকে ছাড়টা আসছে দেখো শব্দটা কি অদ্দূলা তুদহীন তুদহীন মধ্যে কি হনু এবার বাংলা একবারে কাঁচা বাংলা তর্জমাটা করো আপনি যদি তেল মাখেন তারাও তেলমাখটা না তাদের তেল মাখাটা এটা যদি উঁচু শুরু হয়েছে যদি আপনার স্বীকার না করেন আল্লাহ আলিয়া এই মক্কায় থাকতেই কাফেরদের সাথে কেন এই বিরোধ শুরু হয়ে গেছিল কি জন্য বিরোধ শুরু হয়ে গেছিল কি জন্য হুজুরের ব্যাপারে কাফের সবচেয়ে বড় অভিযোগ ছিল যে আমাদের আলিয়াদেরকে ছাব্বে শতম করে ছাব্বে শতম করার এইটা একটু না বদ্ধ শুধু এস বাতি পাহলু হলো তার কালিমা মোকাম্মল হলো কালিমা তো মোকাম্মল হবে তাওহিদ এবং কুফর বিত্তাহ দু একসাথে বললে শুধু এস বাতি বাহলুতে বললে পূর্ণ দিন হলো না সব জমানের নবীরা শুধু এস বাতি কথা বলেন নেই আচ্ছা চলো তো এখান থেকে এই যে দিনের ব্যাপারে দিন সবটা আমাকে বলতে হবে বলতে গিয়ে পরে যে আসলে আসলো আলহামদুলিল্লাহ কি করা যাবে আল্লাহ যখন বলছে এটা তো আপনার জন্য তো আর তাদের জন্য আপনি কাজ করেন তোমার কাছে অবাক লাগে না যে রসুল মেহনত করছে আবার সেই মানুষগুলোর পিছনে যে মানুষগুলো কিছুদিন পরে সাহাবি বনে যাবে তার মানে তাদের ভিতরে মাদ দাটা কত উন্নত সুরব তো তখনও ছিল কি মনে হয় যে আমাদের উন্নত না হাজর ওয়াকির হাজর হিন্দার কিন্তু এই এত উন্নত মাদ্দাটার পিছনে নবী মেহনত করছে কাজ হয় না তার মানে নবী যদি এখানে একটু ছাড় দিত তাহলে আমাদের ধারণা হয়তো হয়েছে কিন্তু না ছাড় দিলে সেই ইসলামটা এই আসল ভাবে আমাদের আরে একজনে অন্য জনের আদর্শ দেখে মোতাস্তের হয় কখন মোতাসের হয় কখন যখন সে দেখে যে এই লোকটা যে আদর্শের উপর আসে আদর্শটার মধ্যে সে কোন রকমের ছাড় দেয় না এটার জন্য সে যত জুলুম নির্যাত তার উপর আসে সবটা শেষ হয়ে নেয় তখনই একটা মানুষ ভাবতে ভাদ্য হয় এই লোকের আদর্শটা কেমন যে এটার জন্য সে নিজের সবকিছু বিসর্জন দিচ্ছে ছাড় দিচ্ছে না আর যদি আরেকজনের বেলায় দেখে আমি তারা একটু যদি ধমক দিই তাহলে এখানে মোসান যে তাদের হিসাবে কোন জিম্মাদারি দায়িত্ব আপনার উপরে নাই যদি তাদের ভিতরটা ভালো না থাকে মিন এবং তাদের উপরও আপনার হিসাবের কিছুই নয় আপনার হিসাবের কোনো কিছু তাদের দায়িত্বে নয় অর্থাৎ এটা হলো প্রথমটার এটা আপনার দায়িত্বে না তাহম ওই লুদু নিস এরূপ হলে কিন্তু আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনফালী এরকম হয়ে যাবেন দ্বারা সম্ভ্রান্ত ব্যক্তি যারা তাদেরকে পরীক্ষা করি যারা নিম্ন মানের তাদের দ্বারা ফকির দ্বারা ইমান যারা এবং যারা ফকির তাদেরকে আমি আগেভাগেই ইমান আনার তৌফিক দিয়ে দিই ইমান আগেভাগে ইমান আনার তৌফিক দিয়ে দিলে এটা ওই যারা সম্ভ্রান্ত বুদ্ধিমান তাদের জন্য একটা পরীক্ষার হয়ে যায় যেই ইমানটা আগে আমাদের নিম্নমানের মানুষগুলো নিয়ে ফেলছে সেদিকে এখন কি যাবো কি যাব না এই পরীক্ষা আর যদি কেউই যায় নাই কেউই যায় নাই তাহলে অতটা পরীক্ষার ব্যাপারটা ঠিক আছে এখন যাই কিন্তু যখন দেখেন আমাদের সমাজে দৃষ্টিতে যাদেরকে নিচু শ্রেণীর মনে করা হয় তারা যে আদর্শটা গ্রহণ করছে সেটা এখন ইমান যারা বদি ফকির তাদেরকে আমি ইমানের দিকে আগে বাড়িয়ে দিই পরিণাম কি হয় লিয়া কৌলু পরিণামে ওই যারা সরাফা আকিয়া তারা মনকিরিন অস্বীকার করে বলতে থাকে আহা উল্লাহ আলি না এই উপর কি আল্লাহ আমাদের মধ্য হতে অনুগ্রহ করেছেন এরানি দিন বুঝ জ্বালাইছে আর আমরা বুঝলাম না এই কথাটা আরবি আহা উল্লাহ ইমানিমাই নিনা দেখো যারা ওজিয়া এমনে দুনিয়ার হিসাবেও মানে আল্লাহ তার অগ্রিম ন্যাম যেগুলো আকল আকল এই আকলের নিয়ামতটাও হাজর বেলালের চেয়ে আবুল হেকামে বেশি পাইছে না তারপরে একবার নূর হয়ে গেছে দুনিয়ার হিসাবে জাহিরি হিসাবে আকল আবুল সুবিআনটা বেশি না আব্দুল্ল মাসুদ থেকে কারণ তখন আরবের মধ্যে এই জমানের মধ্যে ছিল না যে পয়সা একজন নেতা হয়েছেন না বাস্তবে তার মধ্যে নেতার গুণ থাকতে হতো যে যারা ইসলাম গ্রহণ করেনি প্রথম দিকে আবুল জাহেল আবুল হেকাম একটা ইহা দিমাই কিন্তু এটা দেখে তারা বিভ্রান্ত হয়ে গেছে তার মানে দুনিয়ার হিসাবে একটা লোক আগে আগে বুঝার কথা সবকিছু আগে বুঝে এটাও তার আগে বুঝে যাওয়ার কথা ছিল কিন্তু কোন একটা বিশেষ একটা নেয় ব্যাপারে এটা হতে পারে দেশে সে অন্য সবকিছু সে আগে আগে বুঝে ফেলে তার ব্রেনে আগে আগে ধরে ফেলে কিন্তু একটা জিনিস এটা ব্রেনে আগে ধরে না। এটাও যে অন্যান্য আগে বুঝে বুঝিস এটাও ওদের জন্য পরীক্ষার ব্যাপার হয়ে গেছে যে এটা যদি আসলে হেদায়তের জিনিস হইতো আমাকেও কেন বুঝে আসে অমুকের কেন বুঝে আসে না এটা কোনো কথা না এটা তো হলো ওই কথা অমুকের কেন বুঝে আসে না এই জন্য এটা সহি জাহেলি কথা হিসেবে আকল তাদের কম কিন্তু আল্লাহ তাহলে হৃদায়তের নয় এটা ভিন্ন ভাবে এটা প্রবাহিত হয় ভিন্ন ভাবে কমই হয় মক্কায় থাকা মক্কার মধ্যে যারা সম্ভ্রান্ত বুদ্ধিমান বিচক্ষণ এমন তো খুব কম মানুষই মুসলমান হয়েছে আবু সুফিয়ানা এক জায়গায় যেতেছে একদিকে হিটাই হিটায় তো দেখে যে পাহাড়ের মধ্যে সাহবিন আবি নামাজ পড়াইতেছে ওনার পিছনে এই নতুন নতুন মুসলমান যারা আছে তাদের মধ্যে হাজর বেলাল তারপর হলো আব্দুল ইবনী মস তারপর আম্মার ইব ইয়া আছে যারা একদম গোলাম পিছনে দিচ্ছে যে দেখো তুমি ইস্তাম গ্রহণ করার কারণে এখন তুমি কোন মানুষগুলো রেখাইছো ইস্তাম গ্রহণ করার কারণ এখন কোন মানুষ গুলো কোন মানুষগুলো তোমার পিছনে এখন ঘুরে কোন মানুষগুলো এখন তোমার মুড়ি হয়েছে ওই যারা রাখা গোলাম এরা তোমার তো এটা এমন একটা অনেক থেকে চলে আসছে এটা দেখে কেউ যদি এটা নির্ণয় করার চেষ্টা করে যে আসলে হেদায়ত কোনটা এটা ভুল হবে কোনটা এটা ভিন্ন করে চিন্তা করা এটা দেখে আসলে কোনো জিনিস হেদায়ত কি না এটা আসলে কিনা মক কাঠিনা কথাটা বুঝতে ছোটরাও ভুল করতে পারে সেটা এই যে কথা বারবার বলতেছেন যে এরা ছোট সেই হিসাবে তাদের ছোট হওয়ার কারণে বাদ দেওয়া যাবে না হ্যাঁ আসলেই ভুজ খারাপ হলে সেটা ভিন্ন জিনিস সেটা ভিন্নভাবে ধরতে হবে দেখোলা থাকুন এটা হলে এমন এই লোক গুলো এই লোক গুলোর উপরে আল্লাহ অনুগ্রহ করছে হেদায় যে পরে কথাটা মোসল বুঝাই দিতেছে মানে গেছে তারা যে পথের উপর আছে এটা যদি হেদায়ত হতো নাহলে তারা তো আমাদের আগে হেদায়ত না আল্লাহ শুকুর গুজার কারা এদেরকে জানে না এরপরে তাদেরকে হেদায়ত দেবে মানে যে শুকুর গুজার আল্লাহ আয়াত আনতেছে যদিও পরবর্তীতে নির্দেশ আসার পরে হুজুরে তাদের খুব তাজিম করতেন কিন্তু পক্ষ থেকে একটু অপমানিত হয়েছেন এই জন্য বলতেছে এই ধরনের কাছে তোমাদের রব নিজের উপর রহমত এর বা অনুগ্রহ করার নীতি নিজের দায়িত্বে স্থির করে নিয়েছেন কচাবা রব্বাহ নবসিহ রাহমা তোমাদের রব নিজের উপর রহমতের এ নীতি এরপরে সামনে যেটা বলতেছে মান আমিলা মিন কুমস রহমতের এই নীতিটা মুসান্নেফের রাহিমুল্লাহ এখানে প্রথম হলো একটা হলো মুসান্নে ইন্নাহ মুস্তানিফা নিয়েছেন কি নীতিটা যে মান আমিলা মিনকু আমি তোমাদের কেউ যদি কোনো অন্যায় করে ফেলে বাহু যখন সে গুনাটা করে তখন সে জাহেদ ছিল এটা এটা হবে এটার মানা ফেরগ ফের তার জন্য সব বস্তু হবে দেখো কোরআন আয়াতিকা আয়াতি তস্তাবিন হবে এটা মুসান দেখাই দিলেন লিয়াজ হারাল হাক আমি আয়াত বিবরণ স্পষ্ট করে দিচ্ছি যেন হক স্পষ্ট হয় এবং হকের পথটা স্পষ্ট হয় কোন জায়গায় আবার কয়েক জায়গায় আসছে সেই শখানে আপনি যেন তাদের রাস্তাটা জানতে পারেন قل انني لوhit ان اعبد الذين تعبدون تعبدون من دون الله قل لا اتبع اهواءكم في عبادتها قد ضللت اذا ان اتبعتها وما انا من المهتدين قل اني على بينه بيان من ربي وقد كذبتم به بربي حيث اشركتم ما عندي ما تستعجلون من العذاب ما عندي ما تستعجلون به من العذاب ثم را দ্রুত চাচ্ছ তা তো আমার কাছে নেই তোমরা যে আজাব সব ব্যাপারে ফায়সালা সেটা তো আল্লাহ আল্লাহলা হুকম ইল্লা আলিল্লাহ দেখেন ইনি হক মানে আজাব কখন দেবেন এটার ব্যাপারে ফায়সালা এবং অন্যান্য সব ব্যাপারে ফায়সালা একমাত্র আল্লাহ মানে ফায়সালা দেয়া فايصلة ديار اختيار اكمتر الله ان الحكم اللالي شبه پار وحده يقضي القزاء الحق تنين شو تيك فايصلة وهو خير الفاصلين شو ربطم فايصلة دن کرين الحاكمين وفي قراءة يقص اي يقول ويقص الحق وهو خير الفاصلين اي باب يقول كلهم لهم لو أن عندما تستعجلون به تم رجع عذاب دروتو كمانا کرتو تا جو دي عمر قصت لَقُضِيَ الْأَمْرُ بَيْنِي وَبَيْنَكُمْ নাকন। তাহলে তো আমার মাঝে এবং তোমাদের আমার এবং তোমাদের মধ্যকার বিষয়টি ফাইসালা হয়ে যেতো। আমার এবং তোমাদের মাঝের বিষয়টি ফাইসালা হয়ে যেতো। তার মানে বিিয়ান ও আজ্জি লাহু কাছেই। হাজা রাস্তা সবগুলো আল্লাহর কাছে না আয়াতের মধ্যে যে পাটা জিনিস সেই পাঁচটা জিনিস এখানে বোঝানো হয়েছে মাফাত এহল গায়েব বলে যেটা মুসান নিজের থেকে বলেন নাই বরং হাদিব শরীফের মধ্যে আসছে এটা কামার বুখারি এবার আল্লাহ এলিম সব আল্লাহ জানেন কিন্তু এখানে আছেন তাপসির করতেছেন বারোর দ্বারা উদ্দেশ্য মানে বনাঞ্চল বা মরুভূমি আর বাহরের দ্বারা উদ্দেশ্য হল যে সমুদ্রের তীরবর্তী জনপথ কফার মানে হলো বনাঞ্চল বা মরুভূমি আর বাহরের দ্বারা উদ্দেশ্য হল আলান ওই নদী বা সমুদ্রের তীরবর্তী জনভূমি বা জনপথ মা ইয়াহুস মানে এগুলোর মধ্যে যা ঘটে যা ঘটে তা আল্লাহ জানেন ইয়া আলম অন ওরাচিন ইয়া আলমা এবং কোনো পাতা পড়ে না এবং এমন কোন পাতা পড়ে না যেটা সম্পর্কে আল্লাহ জানেন না সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই মাটির অন্ধকারে এমন কোন দানা নেই এবং কোন আদ্র বা শুষ্ক কোন বস্তু নেই ইতাবি মুবিন যা সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই সুস্পষ্ট নেই কবেলা ওই যে ইল্লা আলামুহা ওটা থেকে এস্তেসনা হয়েছে ওটার থেকে বদল হয়েছে বদলে এস্তেমাল হয়েছে ইল্লাপি কিতা মুবিন আল্লাহ তালা তো জানেন সব কিছু জানেন তার মধ্যে একটা হলো লৌহে মাহফুজের এলেম সেই হিসাবে তিনি এই বদলে ইস্তেমাল বলছেন আরকি আল্লাহ তালেম সেটা হলো যেন আর লৌহ মাহফুজের মধ্যে যা আছে আল্লাহ জানেন সেটা আগের তারই বদার ইস্তেমাল রাজি বলছেন আল্লাহ তৌহে মাহফুজের যত কিছু জানেন সবকিছু লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রাখছে সেই হিসেবে বদলুল কুলই এটা ইমাম রাজি এটা বলছেন বদলুল কুল এরপরে একদম তিনি তোমাদের মৃত্যু দেন জাম কবচ করে নেন নির্ধারিত কাল পূর্ণ হয় কাল যেন পূর্ণ হয় وهو القاهر فوق عباده تني قمتا بان تني ক্ষমতা রাখেন তার বান্দাদের উপর مستعليا على فوق عباده ويرسل عليكم حفظا রক্ষনা বেক্ষণকারী ফেরেশতাদেরকে তিনিই তো প্রেরণ করেন ملائكatan حتى اذا جاء احدكم الموت توفته ফেরেশতারা তোয়ফাতু রুসুলুনা আমার ফেরেশতারা তাদেরকে তুলে নেয় توفثو في قراءتين এরপর তাদেরকে ফিরিয়ে নেওয়া হয় তাদের প্রকৃত মালিক আল্লাহর কাছে যে ফালা সিদ্ধান্ত নাফেজ হবে সেটা তো আল্লাহটাই না যখন তোমরা তাকে ডাকো মিনতি সহকারে চুপি মিনতি সহকারে ও চুপিসারে । দোয়া আদব হলে এটাই যেটা অন্য জায়গায় আপনার নির্দেশ দিয়ে বলছেন এবং হল মূল আর পরের হল সহায়ক তাদের হলো দোয়া কবুল হওয়ার জন্য মূল জিনিস আর খুফিয়াটা হলো সহায়ক যদি মূল জিনিসটা থাকে তাহলে খুফিয়া না হলে অবকাশ আছে আর যদি মূল জিনিসটা ফৌথ হয়ে যায় তাহলে এ জাহরান হইলে হিচ্চি হবে না তাজর রান আলানিয়াতফিয়াতন সেনরান তখন তো তোমরা আল্লাহকে ডাকোরে কি বলো যদি আমাদের শুকুর গুজার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাবো তারা স্বীকার করতো না সব বিপদ থেকে তো তিনি রক্ষা করেন তুমা আং তুম তু শ্রীকু নো তার সাথে শিরিক করোহু তিনি সক্ষম পারেন তিনি যেমন ভূমি ধস ভূমি ধস হবে এই আজাব দুটা আজাব পাঠাতে পারেন এই দুটা আজাব তো তোমরাও দেখো জানো বুঝো একটা আজাব হলো এবং তিনি তোমাদের আসমানি আজাব জমিনী আজাব আর এটা হলো তোমরা নিজেরাই একে অপরের সাথে যুদ্ধ করতে থাকবে এটা তারা একে অপর অপরকে শাস্তি দিতে থাকবে এটা আল্লাহর পক্ষ থেকে আজাবুম তিনি তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিতে পারেন এবং দলকে অপর দলের আক্রমণের স্বাদ আশ্বাদল করাতে পারেন কিভাবে বিরক্তি কালা এটা একটা আল্লাহ পক্ষে আজাব ওই যে এটা অন্য জায়গায় আসছে যেখানে এই যে কি দুনিয়া চাচা আমরা মুফাসসিররা সেখানে একদম স্পষ্ট করে বলছেন যে আযাবের একটা ধরন এটাও হতে পারে মানে ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিম في سبيل <سؤال> الله قاتلتم الى الارض ارديتم بالحياه فما متاع الحياه الدنيا في الاخره الا متاعا قليلا শক্ত শাস্তি দেবে এটা তাপসির মধ্যে মুহিনের একটা কোল আছে এটা শক্ত শাস্তিটা কিভাবে দেবে এইভাবে দেবে যে তোমাদের দলকে আরেক দলের বিপক্ষে লাগাই দেবে তোমাদের মনোযোগ যখন আমার ভিতরে হজব আছে এই গজবটাকে যখন তোমরা সহিফে ব্যয় না করবে মানে তোমরা কেতালে বের হয়ে গজবের মাছটা তাদের উপরে ব্যয়টা না করবে ভিতরে গজবটা আসে এটা পরস্পরে লাগাই দিবে কাতা ছোড়াছড়ি করতে থাকে বলতেছে তো এই যে দেখো এই আয়াতে আল্লাহ তালা সবাইকে বলতেছে যে আল্লাহ কিন্তু এটা পারে আসমানি আজাব দিতে জমিনী আজাব দিতে আবার নিজেদের মধ্যেই লাগিয়ে দিতে আয়াত যখন নাজিল হলো যখন যখন পূর্বের আয়াতটা নাজির হয়েছে তখন হুজুরে বলেছিলেন এই যে আসমানি আজব এবং জমিনী আজাব আল্লাহ দিতে পারেন এটা দুদিন হলো কাফেররা। কিন্তু এই কথাটা তো আল্লাহ সব মানুষকে শোনাচ্ছেন আর হুজরে কথা দ্বারা এটাও বুঝা যাচ্ছে তাই না যে আমার মতের মধ্যে যারা নাফরমান যারা শাস্তির খা বেল তাদেরকে আল্লাহ তিন রকমের শাস্তি দিতে পারে বলছেন তখন হুজুরে যখন তিন নম্বরটা বলছে তখন হুজুরে বলছে আহ আহ আছে এখানে তিনি যেন পরস্পরের মধ্যে ঝগড়া যেন লাগিয়ে না দোয়াটা করতে আমাকে নিষেধ করছেন আরেক হাদিসের মধ্যে আসছে যখন এটা হবে এটার ব্যাখ্যা এখনো আসে নাই যে আসমানি আজাদ দেবে জমিনে আজাদ মধ্যে আল্লাহ লাগিয়ে দেবে হুজুরে বললেন যে এটা এখনো আসে নাই তবে এটা আসবে نبين لهم الآيات الدالات على قدرتنا لعلهم يفقهون يعلمون أن ما هم عليه باطل وكذب به بالقرآن قوم وهو الحق الصدق قل لهم لست عليكم بوكيل أمي تمادر القرآن تقطب ودهايوك نوي أمي تمادر كشاستدر فأجازيكم أمي تمادر كشاستدر ويون وكيل نامي أنا إنما أنا منذر وأمركم إلى الله هذا قبل الأمر بالختار প্রত্যেকটি ঘটনার একটি সুনির্ধারিত সময় আছে ঘটনাটা ঘটার এটা ভেব না যে আজাব আসতেছে না বলতো আল্লাহ বলেন না আজাব কখন আসবে এটার জন্য একটা সুনির্ধারিত আছে আল্লাহ যখন সময়টা আসবে তখন ঠিকই এসে যাবে শাস্তি শীঘ্রই তোমরা জানতে পারবে যারা আমার আয়াত নিয়ে সমালোচনা দূরে সরে থাকো তুজা হম মানে ওই মক্কাতে যখন সাহাভায় সংখ্যা কম কাকাতে তারাও তো যেত মসজিদে হারামে সাহাবিরাও তো যেতের বসে আছে যে তোমরা যদি এক জায়গায় বসা থাকো আর সেখানে কাকেররাও থাকে ওরা যদি এই কোরআন নিয়ে ইসলাম নিয়ে সমালোচনা করতে থাকে তাহলে তোমরা সেখান থেকে উতবা যতক্ষ পর্যন্ত উঁচা আইসা করবো পর্যন্ত তারা অন্য কথায় ব্যস্ত না হবে অন্য কথায় ব্যস্ত ঠিক আছে আবার যদি শৈতান তোমাকে ভুলিয়ে দেয় শতান তোমাকে ভুলাই দিছে যে এই মুহূর্তে তো আমার জন্য কর্তব্য ছিল তাড়াতাড়ি উচা যাওয়া যদি ভুলাই দেয় আর তুমি কতক্ষণ বুঝা রইছ তাহলে যখন মনে আসবে তাড়াতাড়ি উঠা দাও ইম্মা ইয়ুনসিয়াননকা একরাত মিসুকুনিন নুন ওয়া তাখফিফ মানে ইয়ুনসিয়াননকা সিন এর মধ্যে তাখফিফ আচ্ছা ইয়ুনসিয়া আর ওয়া ফাতহিহা মানে ফাতহিন নুন ওয়া তাশদীদিস সিন মানে কি ইয়ুনসিয়াননকা শয়তান যদি তোমাকে ভুলায়ে দেয় ফাকআদতা মাআহুম ফালা তাকআদ বাদা যিকরা আই মনে আসার পর আর বসো না ফলে ততবারই যদি আমরা উঠে আসি তাহলে তো তাহলে তো আমাদের পক্ষে মসজিদে বসা এবং বাইতুল্লা হবে না সারাক্ষণিত তারা সেখানে বসে থাকে আর আমাদেরকে দেখলেই তারা সমালোচনা শুরু করে এখন যদি প্রত্যেকবারই তারা সমালোচনা শুরু করলে আমাদের উঠে আসতে হয় যারা সমালোচনা করে তাদের হিসাবে কোনো কিছু মুত্তাকিদের দায়িত্বে আসবে না তাদের উপর বর্তাবে না যারা মুত্তাকি তাদের দায়িত্বে বর্তাবে না ওই যারা সমালোচনা করে তাদের হিসাবে কোনো কিছু إذا জালসুহুম যদি তারা তাদের সঙ্গে বসে এটা বলnorrি বাদ্য হয়ে যদি হয় এমন অবস্থাটা من আলাল্লাযিনা ইয়াত্তাকুনাল্লাহ মিন হিসাবিহিম আই আলখায়িবিনা মিন زائدا শাইইদা জালসুহুম ওয়ালাকিন আলাইহিম যিকরা তাযকিরাতুন লাহুম ও মুআযাতুন তবে হ্যাঁ তাদের দায়িত্ব এটা জরুরি তাদেরকে উপদেশ তাদের দিনকে ক্রীড়া কৌতুকের বস্তু বানিয়েছে তাদেরকে তুমি বর্জন করো তাদের দিনকে দ্বারা উদ্দেশ্যটা কি তাদের দিনকে দ্বারা উদ্দেশ্য হলো ওই দিন যে দিন মানার তাদেরকে বানানো হয়েছে এই অর্থে তাদের দিন বলা হয়েছে মানে ইসলামের মোকাল্লা তাদেরকেও বানানো হয়েছে মানে দিন ইসলাম এটাকে যারা বানিয়েছে তাদেরকে তুমি বর্জন করোবা লাহাবা কিভাবে বানিয়েছে তুমি পড়ো না এই যেন কোন আত্মা ধ্বংসের সম্মুখীন না হয় তার কৃতকরমের কারণে মানে কোন যেন হালাকাতের সামনে অর্পণ করতে না হয় এটাকে তো তোমার এইভাবে করতে পারো যে কোনো আত্মা যেন ধ্বংসের সম্মুখীন না হয় তার কৃতকর্মের কারণে এজন্য আপনি কোরআন দ্বারা তাকে উপদেশ দিতে থাকেন যে মুক্তিপন দ্বারা তাকে মুক্তি দেওয়া হবে এটা গ্রহণ করা হবে না উল্লাকালীনা এরাই তারা যাদেরকে ধ্বংসের সম্মুখীন করা হয়েছে আপনি বলেন আমি কি আল্লাহকে ছেড়ে এমন দিকে ডাকবো এবং আমি কি হলো এই নুরদু এর থেকে হাল যে আমি কি মুশরিক অবস্থায় ফিরে যাব। ওই ব্যক্তির মতো ইস্তাহা আমি ওই ব্যক্তির মতো মুশ্রিক হয়ে ফিরে যাব যাকে শয় বিভ্রান্ত করে দিয়েছে মরুভূমিতে বা মরুভূমিতে যাকে শয়তানরা মরুভূমিতে বিভ্রান্ত করে দিয়েছে হায় রানা এটা হলো হুজুমের থেকে হাল তো ফলে তার অবস্থাটা কি হয়েছে সে এখন যে এই যে ব্যক্তি তাকে শয়তানে বিভ্রান্ত করে দিয়েছে তার এমন কিছু সাথী ছিল যারা তাকে হৃদায়তের দিকে আহ্বান করতো লিয়াহি হেদায়তের দিকে আহ্বান করতো যেন সে হেদায়ত হেদায়তের দিকে তারা যেন তাকে নিতে পারে রাস্তা দেখাত বলতো না আসো আমাদের দিকে ডাকে দিত না সে ধ্বংস হয়েছে আমি তো ডাকবো না আর জুমাতু তিন্দু আমি <inaudible> امم فالو هو الذي كناقسم الوادي والارض الحق اي تطق واليوم يقوم للشري تكون الواقع لا محاله لمن فقديه لا محاله امم ورى البل يوم ينفخ في الصور সেদিন বললো যে রাজত্ব সেদিন একমাত্র তারি এটা বলতেছে অন্য কারো মালিকানা থাকবেই না যেটা অন্য আয়তে আসছে লিমানীল মুলকুল হিসাবে আয়তটা নিয়ে আসলো عاري ذو ربيب عاري ذو ربيب والشبابتي ما ما و ما مشهور ضرر الحكيم بالخدي الحكيم بابن مشريع ضرر وضر بئر قام ابوه ابي اعظم ورقبه و اسمه طارح تاره انام هو طارح تعبد الاصنام ارياتك تعبد الاصنام ارياتك تعبدنا تم দেখো কত স্পষ্ট করেছেন সামনে সুরে মোমতাহিনের মধ্যে তোমাদের চলে গেছে মমতাহিনা আসবে মনে না ওখানে তো স্পষ্ট করে বলছে যে এই ইন্দানি বড় আমিনুমা চফারনা কুম যে যারা কাফের যারা ইসলামের থেকে দূরে তাদের সাথে সম্পর্কহীনতা এটাকে প্রকাশ করা হবে ওখানে যে শব্দগুলো আসছে একবারে না কুমলা আদা বাকি আবাদা হাতু মিনবিল্লা যত মধ্যে ইমান না আনবে তখন পর্যন্ত আদাওয়াতি বাগ্ ভিতরে এই জিনিস একদম এরপরে আরেকটা জিনিস আসছে না কি কাপার না বিকুম প্রথমে হলো ব্যক্তিদের থেকে সম্পর্ক ছিন্ন করা হয়েছে এরপর হলো তাদের আদর্শ তার মানে ভুল বা ভ্রান্ত মত শুধু আদর্শটা কেনার করলে হবে না যে এই আদর্শটা ভালো না না যারা আদর্শ লালন করতেছে তাদের থেকে আমার সম্পর্ক ছিন্নতাই ছিন্নতা এটা আগে করতে হবে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক না এবং তোমাদের এইটার সাথে দু করতে হবে এখন দু করতে হবে এটা আগে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এখন তুমি কিভাবে করবা সেটা সেটার জন্য তুমি চিন্তা ভাবনা করবো হেকমতটা হবে ওই পরের জায়গাতে করব না এটার মধ্যে আবার কি হেকম পিছনে তুমি বলছিলাম না আর হেকমাত হেকমত্তা হবে তুমি বলবো একটা বা করবা এটার মধ্যে কি তুমি চিন্তা করো কিভাবে করবা করবাই না তুই কি হেকমত হয়ে আমি যেভাবে এই তার বাবা এবং সম্প্রদায়েরা যে গোমরাহের মধ্যে আসে এটা যেমন হাজরত ইব্রাহিমকে আমি দেখিয়ে দিয়েছি নুরি ইব্রাহিম এটা দ্বারা আমার এই যে ও কাজা আলীকা থেকে নিয়ে এ পর্যন্ত যখন তারপর রাত্রি ছে গেলো জানা কে যখন তার উপর রাত্রি ছে গেল আচ্ছন্ন হয়ে গেল জোহরা যেটা সামনে আসতেছে তিনি না তো কৌশলটা হলো যে তাদের মতো করে কথা বলে তাদের মাবুদ সেটা যে আসলে মাহবুদ হওয়ার কাবল না এটা বুঝাও তাদের মতো করে কথা বলে বলে কি তারকার সাথে তাদের আলাদা একটা এই মহাব্বত ছিল এই বলতেছেন যে হাদা রবী ফিজা আমি তোমাদের ধারণায় তো এটাই আমার রব রব না হ্যাঁ জি কারণ এটা তো হলো সৃষ্ট বস্তুর গুণ কালাম সৃষ্ট জিনিস সৃষ্টি কর্তা হবেন তার মধ্যে যদি হয়। তাহলে কিভাবে হবে ট্রুপি হলো এটা এই ইব্রাহিম আলী ইসলামের এই কথাটা তাদের মধ্যে কোন রকম প্রভাব ফেললো না আমি যদি আল্লাহ যদি আমাকে না দেন তাহলে আমি তো জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব এটা দ্বারা আসলে তিনি ইশারা করলেন যে যারা এখন এই পথে থাকবে তারা তারা যেটা কোন আসর করে নেই হাজা ইসম ইর হয়েছে যেহেতু তার খবরটা এই যেটা হলো বারা এটা হলো বারা তোমরা যেসব শেখ করতো সে আমার কোন সম্পর্ক নেই তোমরা আমার কথা শুনো না দেখ এখানে এই যে ইব্রাহিম আলী ইসলামের এই যে তর্জে হুজ্জাটা এটা হলো অনেকটা এমন যেমন ধরো একজনকে বললো এক একজন একজন লোক সে কোনো একটা জামাতের সদস্য কিন্তু সেই জামাতের যারা আমির তারা এমন যে এরা আসলে আমির হওয়ার কাবেলই না একদম কাবেল না কিন্তু সে যেহেতু জামাতের সদস্য সেই তাদেরকে আমির হিসেবে মানে এখন একটা লোক তাকে বোঝাবার জন্য বা সেই জামাত থেকে ফিরে নিয়ে আসার জন্য সে যদি সরাসরি তার আমিরের সমালোচনা করে তাহলে সে এরা তা দিলে লাগবে তর্জও না এটা এজন্য জন্য তো মনে করথা নে এই কথা বোঝানো যেন বলতেছে মনে করেন সে বললো যে আচ্ছা আপনি কিছুক্ষণ ধরেন যে আমি আপনার এই দলের একজন এখন বলেন যে আমাদের আমিরকে আচ্ছা আমির হলো আচ্ছা আমাদের আমির আমির মধ্যে এই এই ভালো জিনিস জিনিসগুলো আছে অর্থাৎ তিনি আমির হওয়ার পাবেন আচ্ছা আবার বলেন যে দেখি এই এই এই এই এই এই এই এই এই এই এই এই দোষগুলো কেউ আর মধ্যে নাই হো আছে তো আচ্ছা তাহলে বলেন যদি কি যে সে এই দোষগুলো যদি থাকে তাহলে কি উনি একজন আমির হতে পারে। তিনি কি আমাদের আমির হতে পারে সবাই একটা চিন্তা করে পুরো যাবে না অনেকটা কথা এমন এরপরে পরের আয়ের দ্বারা শেষে আনা হয়েছে আল্লাহ তারা ইব্রাহিম আলাম্যটা ইব্রাহিম আল্লাহকে চিনতে পারেন বিভ্রান্তের মধ্যে ছিলেন পরে আল্লাহে দায়ের দিচ্ছে মানে এই কথাটা জন্য বললাম যে এই আমাদের হিন্দুস্তানের একজন বহুত বড় আলেম শিবলি নমানি নাকে কে যেন থেকে কতগুলো জাল্লাত হয়ে গেছে তার মধ্যে এটা একটা জাল্লা গালেমান শিবলী নমানি হবে না হয় অন্য কোন একজন আলেম হবে ইয়াহী রি বুঝা যায় না যে আগের থেকে উনি রবের চিনে বুঝা যায় না আর আমার রব যদি আমাকে হেদায়ত না দেয় তাহলে তুমি গুমরাহ হয়ে যাবো বুঝা যাই যে থেকে রব উনি চিনে